কিন্তু মিলে না ভুল বলছে এজন্য হাদিসের নাম্বার আয়াতের নাম্বার যেটা বলি আমরা এটা দুনিয়ার যত কোরআনে কারিম আছে সব জায়গায় একই কিন্তু হাদিসের নম্বর বললে আপনি এটা বুঝবেন মাকতাবায় শাহার নম্বর মানে ইন্টারন্যাশনালি হাদিসের দশ হাজার কোন সিঁড়িতে বর্তমানে দশ হাজার তো এই দশ হাজার কিতাব এক সিডিতে এক জায়গায় আছে এটা মিশর থেকে করা হয়েছে তো ওখানে যতগুলো হাদিসের কিতাব আছে সব হাদিসের কিতাব এক জায়গায় একসাথে আছে অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন থেকে বা অন্যান্য পাবলিকেশন থেকে ওই নাম্বারের সাথে মিলবে না হয় কয়েকটা নাম্বার আগে হবে অথবা কয়েকটা নাম্বার পরে হবে দুই বললে তার আগে পঞ্চাশটা খুঁজবেন পরে পঞ্চাশটা খুঁজবেন এর মধ্যে পাবেন কিন্তু অনেকেই রকম প্রশ্ন করতে করছে কুজুর আপনি নাম্বার বলছেন ওই নাম্বার তো মিলে না তখন আবার কেউ কেউ বলে যে তো ঠিক বলে নাই ভুল বলছে এই সব সবসময় খেয়াল রাখবেন যে হাদিসের নাম্বার যেটা সেটা ওই মাকতে হবে শামেলার নাম্বার